সফিয়া বিন্তু হুয়াই রদাহত আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইতেকাফ অবস্থায় ছিলেন আমি রাতে তার সঙ্গে দেখা করতে আসলাম অতপর তার সঙ্গে কিছু কথা বললাম অতপর আমি ফিরে আসার জন্য দাঁড়ালাম তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লামও আমাকে পৌঁছে দেওয়ার জন্য আমার সঙ্গে উঠে দাঁড়ালেন আর তার বাসস্থান ছিল ওসামা ইবনু জায়দের বাড়িতে এ সময় দুজন আনসারি সে স্থান দিয়ে অতিক্রম করলো। তারা যখন নবী নব্বী সাল্লাহু আলাইস্লামকে দেখলো তখন তারা শীঘ্র চলে যেতে লাগলো তখন নাবি সাল্লাহ আলিয়াল্লাম বললেন তোমরা একটু থামো এর সাফিয়া বিনতুফ ভাই তারা বললেন সোহান আল্লাহ হে রসুল তিনি বললেন মানুষের রক্তধারায় শয়তান প্রবাহমান থাকে আমি শঙ্কাবোধ করেছিলাম সে তোমাদের মনে কোনো খারাপ ধারণা অথবা বললেন অন্য কিছু সৃষ্টি করে নাকি